সম্মানিত সুধী আমরা আপনাদের উদ্দেশ্যে ধারাবাহিক রূপে কয়েক পরবে জবানের অনিষ্ঠতা শির নামে কিছু আলোচনা করবেন শাল হ্যাঁ আমার মুসলিম ভাই ও বোন আমরা এই বিষয়টি বেছে নিয়েছি এই জন্য যে মানুষের যত অঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অনিষ্ঠতা ও ক্ষতির কারণ এবং গুণাহের সবচেয়ে সহজলভ্য মাধ্যম হল এই জবান জবানের অনিষ্ঠতা থেকে সে ব্যক্তি বেঁচে থাকতে পারবে যে তাকে লাগাম রাখবে এবং মুখ দিয়ে সে কথাই উচ্চারণ করবে যা তার দুনিয়া ও আখারাতের কল্যাণ বয়ে আনবে এই জবানের মাধ্যমে আমাদের দৈনিক কত গুনা যে যাচ্ছে তার কোনো হিসাব নেই মিথ্যা গিবদ চোবল খড়ি হাট্টা বিদ্রুপ আরো বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে তা নিবিবদ্ধ করার জন্য একজন তৎপর প্রী নিযুক্ত আছে কিন্তু পরও আমরা বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক মানুষকে তো মাত্র তার মুখের কথায় উপর করে জাহান্নেপ করা হবে অন্য বর্ণনা এসেছে জিজ্ঞাসা করা হলো কোন জিনিসের দ্বারা মানুষ অধিক জাহান্নামে প্রবেশ করবে তখন রসদালাম বললেন দুই মধ্যবর্তী জিনিস অর্থাৎ মুখ এবং লজ্জা যে তার দুই চোয়াল মাঝে থাকা জিউ এবং দুই উড়ুর মাঝে থাকা লজ্জা স্থানের হেফাজত করতে পারবে তার জন্য রয়েছে জান্নাতের নিশ্চয়তা আমাকে তার দুই চোয়ালির মাঝে থাকা জিউ এবং দুই উড়ুর মাঝে থাকা লজ্জা হেফাজতের নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব আব্বাস বর্ণিত আছে তিনি বলেন বনি আদম যে কথাই বলে তাই আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন এমন অসুস্থ অবস্থায় তার কেউ আসুন আমরা নিজেদেরকে এই জবানের অনিষ্ঠতা থেকে হেফাজত করি অন্যথায় এই জবান আমাদেরকে যাহার নামে নিক্ষেপ করেই ছাড়বে আল্লাহ আমাদেরকে জবানের সমস্ত অনিষ্ঠতা থেকে হেফাজত করুন